আল্লাহুলিল্লাহ ওয়াসালাতাম আল্লাহ কুরআন ও সালা বুঝুন আরো সহজ উপায় তিন মিনিটের ভিডিও সিরিজ লেসেন আজকে আমরা আরবি ব্যাকরণে স্ত্রীবাচক শব্দের গঠন ও আঠারোটি আরবি ডায়ালগ শিখব আমাদের প্রথম লেসন থেকে এই লেসন পর্যন্ত এমন ছত্রিশটি শব্দ শিখেছি যেটা কুরআনে প্রায় দশ হাজার বার এসেছে সুবহান তাহলে চরুন শুরু করি আপনি জানেন হুয়া মানে সে পুরুষবাচক শব্দ তাহলে হিয়া মানে সে স্ত্রীবাচক শব্দ টিপিআই মেথডে আমরা স্ত্রীবাচক শব্দগুলো বুঝানোর জন্য আমাদের বাম হাত ব্যবহার করব তবে কোনো ধরনের বৈষম্য করার উদ্দেশ্য এখানে নেই তাহলে যখনই আপনি হিয়া বলবেন তখন আপনার বাম হাত দিয়ে বাম দিকে ইশারা করবেন হুয়া এর জন্য ডান হাত এবং হিয়া এর জন্য বাম হাত পুরুষবাচক শব্দ হিয়া সে স্ত্রীবাচক শব্দ এখন কোন নাউন বা বিশেষ পদকে স্ত্রীবাচক শব্দে পরিবর্তন করার জন্য কিছু নিয়মের মধ্যে একটি নিয়ম আমরা শিখব আমরা প্রায় অনেক মুসলিম নাম শুনে থাকি যেমন শাকির শাকিরা আবিদ আবিদা খালিদ খালিদা লক্ষ্য করুন বিশেষ পদকে স্ত্রীবাচক শব্দে রূপান্তরিত করার কয়েকটি নিয়মের মধ্যে একটি হল শেষে গোল তা যোগ করতে হবে যদি বলি মুসলিম তাহলে বলতে হবে মুসলিমা তুন এবং মুসলিমুন এর স্ত্রীবাচক হল মুসলিমাতুন। কিন্তু যদি শেষে থামি তাহলে মুসলিমাতুন না বলে মুসলিম এর জন্য এ ভাবি এখন নিজে থেকে টিপিআই দিয়ে বলার চেষ্টা করুন দেখি হুয়া মুসলিম হুয়া মুসলিমাহ খুবই চমৎকার মাহা আল্লাহ চলুন আর একটি শব্দ শিখি হাজা হাজা পুরুষবাচক শব্দ যার অর্থ এটা বা ইনি হাজি স্ত্রীবাচক শব্দ যার অর্থ এটা বা ইনি তাহলে হাজা হাজিহি এখন টিপিআই দিয়ে নিজে থেকে বলার চেষ্টা করুন দেখি হাজা মুসলিম হাজিহিমিম হাজা মো হাজিহিমিনা হাজা সলেহি মাশাল খুবই চমৎকার আমরা জানি রব্বুহু তার রব পুরুষবাচক শব্দ তাহলে রব্বু তার রব স্ত্রীবাচক শব্দ একই ভাবে দিনু তার দিন পুরুষবাচক দিনুহা তার দিন স্ত্রীবাচক কিতাব হু তার বই পুরুষবাচক কিতাবুহা তার বই স্ত্রীবাচক তাহলে নিজে থেকে বলার চেষ্টা করুন দেখি মান মা এখন স্ত্রীবাচক শব্দের বহু বচন নিয়ে কিছু কথা বলি কোন স্ত্রীবাচক শব্দকে বহু বচনে রূপান্তরিত করার জন্য একটি নিয়ম হল শেষে গোল তায়ের জায়গায় আত যোগ করতে হবে যেমন মুসলিমা। মুসলিমাত মিনা মিনাতহা স লেহা খুবই চমৎকার মাশালাল্লাহ তাহলে আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখার অনুরোধ রইল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ